আবু হুরাই রাহ রদুল্লাহ হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাম শুক্রবার ফজরের সালাতে সুরাহ আশাসদাহ এবং সুরাহ ইনসান তিলওয়াত করতেন